الصوت العدل والزفير صليل لله دروك كذ نشى من كنك حقا لباسل والحروب دليل رفو البطولة للطهارة حروة أبشر بأحمد يا شهيد خليل صبراً أيا حمصاً ثباتك عزة درعى صموداً فالطغاة قليل فيك الإباء أيا حمات سجية ادلب شموخك في السماء عليل يا قائدا اهلا في يومك اسود حتما مصيرك صاغر ودليلوا يا مسلمون نتوحد بعزيمه فالبغي ازهق انفسا ويزيلوا وشاب بفتاه الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال سبحانه وتعالى ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء সেনাবাহিনীর অবস্থা সেই সব ভাড়া দলগুলোর মত ইতিপূর্বে সাহায্যের জন্য যাদের কাছে সিরিয়ান সেনাবাহিনী দ্বারস্থ হয়েছিল আজ সিরিয়ান আর্মি জয়লাভে অক্ষম একটি বিশৃঙ্খল নিয়মহীন গুন্ডা দলে পরিণত হয়েছে ও সমর্থন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে দিগন্তে পরাজয় কালো মেঘ দেখতে পেয়ে শাসক গোষ্ঠী পুরো সিরিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার আশা সম্পূর্ণভাবে ত্যাগ করে তারা নতুন এক পরিকল্পনা গ্রহণ করে যেসব দখলে রয়েছে সেগুলোর বাদ থেকে উত্তর পর্যন্ত অধ্যিত অঞ্চল নিয়ে তারা নিজেদের জন্য একটি আলাদা রাষ্ট্র টিকিয়ে রাখার চেষ্টা শুরু করে কিন্তু মুজাহিদিনগণের বজ্র রাখাতে সেই চেষ্টা ব্যর্থ হয় আজ তাদের সামনে আর কোনো উপায় নেই নতুন বা পুরনো কোনো পরিকল্পনায় আর তাদের কোনো কাজে আসছে না আজ হুমকির সম্মুখীন এমন অবস্থায় নোসাইডি শাসক গোষ্ঠী নিজেদের বাঁচানোর জন্য তেহরান একের পর এক প্রতিনিধি পাঠাতে থাকে আর এখানে রাশিয়া নিজেদের স্বার্থ উদ্ধারের একটি সুবর্ণ সুযোগ দেখতে পায় পাওয়ার স্বপ্ন দেখা শুরু করে এটা পরিষ্কার আন্তর্জাতিক পরিমণ্ডলে তিরিশ বছর আগে হারানো প্রভাব ও অবস্থান ফিরে পেতে রাশিয়া বদ্ধপরিকর বিশেষ করে আন্তর্জাতিকভাবে আমেরিকার প্রভাব কমে যাওয়ার কারণে রাশিয়ার প্রভাব ছিল রাশিয়া ভুলে গেছে তাই বাসার আল আসাদকে প্রথম থেকে রক্ষা করার জন্য রাশিয়া সিরিয়াতে অগ্রাসন শুরু করে তারা জনসম্মুখে প্রচার করতে লাগলো তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দায়কে ধ্বংস করা আবার লক্ষ্য করে শুনুন তারা শরীদের মত করে তারাও নিজেদের প্রকৃত উদ্দেশ্যকে গোপন করতে চাইল কিন্তু রাশিয়া ভালোভাবে জানে দায় বা আই এস সিরিয়ান শাসক গোষ্ঠীর জন্য কোন হুমকি গ্রহণ করে না দাশের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো প্রাণ কেন্দ্র ধারে গেছেও না তাই জায়শ মতো তারাও সহ গণের হাতে মুক্ত ও তাদের নিয়ন্ত্রিত শহরগুলোর নারী ও শিশুদের উপর বোমা বর্ষণ শুরু করে এভাবেই শুরু হয় সিরিয়াতে রাশিয়ার আগ্রাসন আর শত কষ্টের মাঝেও এটা আমাদের কাছে একটি সুসংবাদ হিসাবে আবির্ভূত হয় কুসডারদের আগমনের ঘোষণা পশ্চিমাদের সব শক্তি পরিকল্পনা ও রাজনীতি ব্যর্থ হওয়ার পর পূর্বের কুসডার রাশিয়া এখন স্বামী আগমন করেছে বস্তা পচা রাজনৈতিক সমাধানের ধোঁয়া তুলে তাদেরকে তারা জিহাদকে ব্যর্থ হয়েছে আমরা রাশিয়াকে প্রশ্ন করতে চাই তারা কি আসলেই মনে করছে যে কিছু বিমান আর কামান দিয়ে বাসার আর সিরিয়ান সেনাবাহিনীকে রক্ষা করা যাবে নিজেদের বাঁচানোর জন্য কি বাসার ও তার বাহিনীর বিমান আর কামানের অভাব ছিল আবর্তনে কাল তা আমাদের সামনে উন্মোচিত হবে তবে নিশ্চিতভাবে আমরা যা জানি তা হল সব সময় এ ধরনের ভিন আগ্রাসনকারীদের অবস্থা ওই গাছের মতোই হয় যেটা নিজের মাটি ছাড়া বাঁচতে পারে না আজ পূর্বের কুচেটাররা সামে এসেছে ওরা পূর্ব ও পশ্চিমে সকল মুসলিমকে আজ বলছে আমরা এসেছি তোমাদের ফেলতে এবং তোমাদের হাজার বছরের ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি করতে যারা প্রতি সবচেয়ে বেশি ঘৃণা ও শত্রুতা পোষণ করে ইরাক ইরান আর লেবাননে শিয়া এবং সিয়ার নোসাইরি রাশিয়া তাদের সাথেই মৈত্রী করেছে তাদের সাথেই বন্ধুত্ব করেছে আজ সিয়ারা তাদের কলুষিত ইতিহাসের পুনরাবৃত্তি স্বপ্ন দেখছে দশ লক্ষ সুন্নি কে হত্যা করে একই ভাবে ইরানের নেতারা আহলুসুন্মানিত করার জন্য আফগানিস্তানে আমেরিকাকে সাহায্য করেছিল আর ইরান ও তার সাঙ্গরা ইরাকে শিয়াদের কিভাবে সাহায্য করেছে তা সবাই জানে एई इदाके छे। हाते तुले दिये छे। इरान इरक लेर एक मुस्लिम सामे दरजा पूर्वे राशियर उन्मुक्त ने गर्भर क्या दाबी करण करज्जा लज्जा अनुभव ना इन तल्लाशिया भयंकरुद्धीन एर भयता तस्तने फेला चोख जोर कथा भूलिए देव राशियार आग्रासन हलो शाम और इसलमाम शत्रु तुमी शेष तीर और शेष अस्त्र इनशाल्ला আর ইতিমধ্যে তাদের ব্যর্থতার চিহ্ন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের হামলা আর শাসক গোষ্ঠীর পার্থক্য আমরা দেখিনি হামলার নির্ধারণ আর পেতে ব্যর্থতা এই দু ক্ষেত্রেও তাদের অবস্থা নোসাইরিদের মতোই ইনশা আল্লাহ স্বামের দ্বার আমরা তাদের বিধ্বস্ত করব আর সাফল্য দেওয়ার মালিক তো একমাত্র মহান আল্লাহ প্রিয় স্বামের প্রাণ প্রিয় ভাইয়েরা রাশিয়ার হামলা আমাদের বিন্দু মাত্র বিস্মিত করেনি বরং তারা পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তাদের পরামর্শ আমাদের বিস্মিত করেছে যারা এসব রাষ্ট্র ও শক্তিগুলোর সাথে সময় নষ্ট করতে যায় তারা স্বামের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগঠিত সকল অপরাধের ভাগিদার তারা এটাও উপলব্ধি করুক আর নাই বা করুক আর যদি সবাই একই একই আর যদি সবাই তাদের মতো এইসব রাষ্ট্র ও শক্তির উপর ভরসা করে বসে থাকে তাহলে গোষ্ঠীকে অপসারণের পর সুরাল মাধ্যমে ইসলাম ও আর রহমান মহান আল্লাহ প্রতিষ্ঠার যুদ্ধ এই উম্মার শ্রেষ্ঠ সন্তান হাজারো মুজাহিদিন ও কয়েক লক্ষ সাধারণ মুসলিম জনগণ জীবন দিয়েছেন যারা পশ্চিম আর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর আঁচলের নিচে থাকতে আগ্রহী তারা এই বাস্তবতাকে অস্বীকার করতে চায় তারা চায় এই বাস্তবতাকে পরিবর্তন করতে সুন্নাহ আহলুসন্নহা ও শহরগুলোর মধ্যে অর্ধেকই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আহলুসন্নাহা তাদের বাসস্থান ও জন্মস্থান থেকে বিতাড়িত হয়েছে এবং পালাতে বাধ্য হয়েছে তবুও কিছু দল এই অসামান্য ত্যাগের কথা ভুলে গিয়ে পশ্চিমের পরামর্শ অনুযায়ী রাজনৈতিক সমাধানের গোলক ধারায় ঢুকতে চায় অথচ গালভরা আড়ালে এসব রাজনৈতিক উদ্দেশ্য পশ্চিম থেকে কিছু এনে সামে বসানো যাদের কাজ হবে নুসাইরি গোষ্ঠীর সাথে মিলে আহলুসন্নার সামরিক শক্তিকে গুড়িয়ে দেওয়া এসব সমাধানের মাধ্যমে পশ্চিমাদের স্বার্থ সিদ্ধি হবে ইহুদিরা নিরাপত্তা পাবে এবং আহলুসুন্ হবে ক্ষতিগ্রস্ত দুর্বল ও অসহায় আর এই প্রত্নকে পূর্ণতা দিতে তারা সামের সুন্দরের যান মাল ও সম্মানের বিনিময়ে কিছু অজ্ঞাবাহী রাজনৈতিককে সাময়িক ভাবে আলঙ্কারিত ও নাম সর্বস্ত্র কিছু পদে বসাবে বোঝার ক্ষমতা সম্পন্ন সকলের কাছে এটা পরিষ্কার যে স্বামী এখন পর্যন্ত মুজাহিদিনগণ যত বিজয় পেয়েছেন তা অর্জিত হয়েছে আল্লাহর উপর ভরসা করার পর নিজেদের উপর ভরসা করার মাধ্যমে আর কেউ বা আর কোনো কিছু মুজাহিদিনের কোনো কাজে আসেনি এই যুদ্ধক্ষেত্র এ কথার সত্যতার সাক্ষী বিজয়ের সমীকরণ খুবই সরল আর আল্লাহ তা আমাদের যা তা জানিয়ে দিয়েছেন হে বিশ্ববাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন এ হল বিজয় অর্জনের একমাত্র পথ আর যারা পশ্চিমা আর আঞ্চলিক শক্তিগুলোর কাছে ভিক্ষা করে তারা শুধু নিজেদের জিল্লতি লাঞ্চনা লজ্জায় বৃদ্ধি করবে এই রাষ্ট্রগুলো শুধু তাদেরকে শ্রদ্ধা করে যারা তাদের প্রতি কঠোর ও দৃঢ় সংকল্প আউলিয়া আর আল্লাহ বেতুতেও তোমাদের কোন বন্ধু নাই অতএব কোথাও সাহায্য পাবে না ভিক্ষা বৃত্তি ব্যক্তির জীবন লজ্জা সম্ভ্রম মর্যাদা ও আত্মসম্মান ধ্বংস করে ফেলে আর সম্মান চলে গেলে জীবনের আর কি বা বাকি থাকে একটি কথা আছে যে তোমাকে তুচ্ছ মনে করে তাকে খুশি করার জন্য মর্যাদার সমান করে তুলতে পারে সত্যের পথ শুধু একটি কিন্তু মিথ্যের পথ হয় অনেক তাদেরকে বলছি যারা পশ্চিমা ও সামের পার্শ্ববর্তী দেশের শাসকদের বাহাবা পেতে ব্যস্ত দেখো আজকে ফিলিস্তিনের কি অবস্থা তাদের দিকে তাকিয়ে দেখো যারা দাবি করে যে তারা ফিলিস্তিনের জন্য সংগ্রাম করে লাঞ্ছিত চিত্রতার সুলভ এক মরিচিকার পিছনে ছুটন্ত পরাজিত মাহবুদ আব্বাসের দিকে তাকিয়ে দেখো শিক্ষা নাও তার দৃষ্টান্ত থেকে এত হাসির পাত্র একটা তেনা যা তারা পতাকা বলে খেয়াল খুশিমতো উত্তোলন করতে পারে আর উপহাস ভরে তালি দিতে পারে নিতে আহ্বান করছ নিঃসন্দেহে মাসজিদুল আকসর সামনে পাথর নিয়ে টহল দেয়া হাতে গোনা কয়েকজন শত শত কনফারেন্স আর হাজার হাজার রাজনীতিবিদকে চাইতে উম্মার কাছে বেশি কল্যাণ কর যারা চায় শামকে সাহায্য করতে শামকে ও স্বামের মুসলিমদের গৌরবান্বিত করতে অবশ্যই তাদেরকে পশ্চিমা ও আঞ্চলিক পশ্চিমা ও আঞ্চলিক দেশ রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কারণ সে ব্যক্তি নিজেকে মুক্ত করতে ও নিজের সম্মান বজায় রাখতে সক্ষম হয়েছে যে ফিতনার উৎস থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছে নিঃসন্দেহে অর্থ আর ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে কিন্তু ইমান ও আল্লাহর ভয় রয়ে যাবে আমলের জান্নাতে চেষ্টা করার পরিবর্তে আজ কিছু মানুষ দিনকে ব্যবহার করে দুনিয়াতেই ডান্নার পেতে যাচ্ছে এই ধোকা সম্পর্কে সবাইকে সতর্ক করছি বাস্তবিক তোমরা যখন এর মুখোমুখি হবে তখন যেন তোমরা বিস্মিত ও কিঙ্কর্তব্য বিমুল না হয়ে পড়ো আর যাতে করে শত্রুর কুটচালের কারণে তোমরা এই মহান পথ জিহাদ ও শরিয়াহ থেকে বিচুত না হও আমি একজন সমব্যাথি পরামর্শদাতার অবস্থান থেকে বাস্তবতাকে তুলে ধরার জন্য এই কথাগুলো বলছি তবে আমি আশঙ্কা করছি ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে কারো অবদানকে ছোট করা বা প্রচেষ্টাকে তুচ্ছ করার জন্য আমি এই কথাগুলো বলছি না বরং মুসলিমদের জান ও মালের প্রতি আমার ভালোবাসার কারণে বলছি যেন আল্লাহ ছাড়া আর কারো রাস্তায় মুসলিমদের যান ও মাল নষ্ট না হয় এজন্য বলছি তোমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছ আল্লাহর পর কাকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করছ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করো প্রতারণা স্পর্শ করতে পারবে না এমন বন্ধুত্ব গ্রহণ করো এমন বন্ধু নির্ধারণ করো যে তোমাকে বিপদের মুহূর্তে ত্যাগ করবে না মুসলিমরা কখনো তাদের শত্রুদের শক্তির কারণে পরাজিত হয়নি বরং তারা পরাজিত হয়েছে তাদের নিজেদের ভুল ও অনৈক্যের কারণে আজ স্বামী যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এটি হবে বিজয়ের আগে এই জিহাদের চূড়ান্ত পর্যায়ে ইনশা আল্লাহ এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে করে এতদিন ধরে প্রবাহিত আহলুস সুন্হার রক্ত বিথা না যায় সব মুজাহিদদের দায়িত্ব হল এখন সম্মুখ সমরে ছুটে আসা এখন এই সময় হল কুণায়ত্রা দ্বারা আর হারানের মুজাহিদিনদের গর্জে উঠবার এখন এই সময় পূর্ব উত্তর আর দক্ষিণ বুতা হোমস হামা লতাকিয়া আর আলেপপুর বীর যুদ্ধাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার আপনারা আপনাদের সব মিসাইলের নিশানা বানান তাদের আকাশে মিসাইলের বৃষ্টি তৈরি করুন প্রতিদিন যেন একশোটি মিসাইল নোসারিদের গ্রামে গ্রামে আঘাত আনে ঠিক যেভাবে ওই পশুদের হাতে আহ সুন্দর নগর ও শহর আঘাতপ্রাপ্ত হয়েছে যে কষ্ট আহলুস এতদিন ভোগ করেছে সময় এসেছে নুস্তারি দেশে সাত ভোগ করাবার আর যদি ওরা আমাদের শহর ও নগরের উপর ওদের সীমা লঙ্ঘন বন্ধ করে তবে আমরাও বন্ধ করব এবং সীমা লঙ্ঘন করবো না কারণ যে আগ্রাসনের জবাবে সম আগ্রাসন চালায় সে সীমা নয় তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে আর তৃতীয় আরেক পক্ষ এসে বলছে কিছুদিন শেষ থাকুক তারপর তাকে অপসারণ করা হবে কিন্তু না বরং এই শাসককে হত্যা করা হোক সাপের মাথায় তার বিশেষ উৎস আমরা এই মাথাকেই কেটে ফেলতে চাই আমি বাসার আল আসাদের মাথার জন্য তিন মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণা করেছি যে তাকে হত্যা করবে তাকেও তার পরিবারকে আমি নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছি সে যদি বাসারের পরিবারের সদস্য কিংবা তার অধীনস্থ কোনো ব্যক্তি হয় তারপরেও যে বাসার আল আসাদকে হত্যা করবে তাকেও তার পরিবারকে তাদের পছন্দ মতো যে কোনো জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়া দিয়ে আসা হবে ইনশাল্লাহ তাকে ও তার পরিবারকে নিরাপদে তাদের পছন্দ মতো যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে ইনশাল যদি সে ব্যক্তি হাসান নাসরুল্লাহ দলভুক্ত বা পরিবারের সদস্যভুক্ত হয় তবুও আমি ব্যক্তিগত এই প্রতিশ্রুতির দায়িত্ব নিচ্ছি একই সাথে আমি সিসানের বীর মুজাহিদিনগণকে আহ্বান করছি স্বামের মুসলিমদেরকে সাহায্য করার জন্য রাশিয়াকে তার নিজ ঘরে আক্রমণ করে আপনারা সাধ্যমতো চেষ্টা করুন যাতে যাতে করে সে সাম থেকে পিছু হঠতে বাধ্য হয় যদি রাশিয়ান আর্মি স্বামী বেসামরিক মুসলিমদের হত্যা করে তবে তাদের বেসামরিক জনগণকে হত্যা করুন আর যদি তারা মুসলিম সেনাদের হত্যা করে তবে আপনারা তাদের সেনাদেরকে হত্যা করুন আমরা তাদের সাথে সেভাবে আচরণ করব যেভাবে তারা আমাদের সাথে আচরণ করে থাকে আর আমরা হব না, আল্লাহ যেন করেন। এবং মর্যাদা এই মুহূর্তে নিজেদের মধ্যকার সব মত বিরোধ ও সহিংসতা বন্ধ করতে সামনে যুদ্ধরত সব দলকে আমি আহ্বান করছি আমাদের মধ্যেকার যত মতো পার্থক্য বিরোধ আছে তার সামনে রাশিয়া ও পশ্চিমা কুসুরাদের অগ্রাসন শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখুন আমি মুজাহিদিন এর তালোয়া ও মুসলিমদের বর্তমান অবস্থার ভিত্তিতে আপনাদেরকে এই আহ্বান করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আর দুর্বলতার ব্যাপারে আমরা কোনো অভিযোগ করি না আর আমরা দারিদ্রতাকেও ভয় পাই না এতে উপদেশ রয়েছে তার জন্য যারা অনুধাবন করার মতো ক্ষমতা আছে এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা निविट मन श्रवण कर एक अंचल सब मुस्लिम और जनगण के बर्तमान अवस्था और विपद गुरुत्न कर आहवान जाना इम एक विपद जाूम हूमकिसूप এই কুসেড হুমকির সম্মুখীন আজ আহলুসুন্নার দিন রক্ত সম্মান ও পবিত্র মসজিদ গুলো ঝুঁকির সম্মুখীন কুসেডার শিয়া জোট শুধু সামনেই সন্তুষ্ট থাকবে না বরং তারা চায় মক্কা মদিনা আর জেরু জালামের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা চায় সুন্নিদের সব জায়গা দখল করে নিতে তাদের উদ্দেশ্য হল মুসলিমদের তাদের বিচূর্ণ করেন তবে তা হবে সমগ্র উম্মার জন্য বিজয় এবং ইতিহাসের এক মহান নব অধ্যায়ের সূচনা দামেশ বিজয় হবে আল আকসা বিজয়ের সূচনা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বিজয় হবে সব মুসলিম ভূমি স্বাধীনতার সূচনা যুদ্ধ করতে সক্ষম এমন প্রত্যেক পুরুষের উপর এখন যুদ্ধ ফরজে আইন নিজেদের ভূমি ও পরিবারকে জিহাদের মাধ্যমে সমর্থন করা এখন তাদের জন্য অত্যাবশ্যকীয় দায়িত্ব যাদের সামর্থ্য আছে তাদের দায়িত্ব হলো তাদের হাতগুলোকে উন্মুক্ত করে দেওয়া এবং তাদের সম্পদের দ্বারা মুজাহিদিনদেরকে সমর্থন করা আর সব আলিম লেখক সাংবাদিক মিডিয়া কর্মীও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক যে তাদের সবটুকু শক্তি দিয়ে সামের মুজাহিদিনদেরকে তারা সাহায্য করবেন এবং এই ব্যাপারে লালিম তাগুদ শাসকের রক্তচক্ষুকে তারা ভয় করবে না তারা যারা ফিলিস্তিনকে ভুলে গেছে তারা সামকেও ভুলে যাবে ইশা আল্লাহ সামনে যে বিজয় আসছে তা শুধুমাত্র আপনাদের সুদীর্ঘ পরিশ্রম আর প্রচেষ্টার ফসল আজ যেন শত বছরের প্রচেষ্টার পর সামে মুজাহিদিনের শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি এই অবস্থায় উপনীত হয়েছে স্বামে ইস্পাতের তৈরি পুরুষেরা নিখুঁত হয়েছেন আর হক ও বাতিল পরস্পরের পৃথক হয়ে গেছে এমন কোনো তরবারি খাপ উন্মোচিত হয়নি এমন কোনো বুলেট ছোড়া হয়নি এমন কোনো রকেট ছোড়া হয়নি আর এমন কোনো মহাজির আল্লাহ রাস্তা হিজরত করেননি যে এর পিছনে স্বামের নিকটবর্তী হবার বা শাম মুক্ত করবার ইচ্ছা ক্রিয়াশীল ছিল না যারা নিহত হয়েছেন তারা একে অপরকে পরামর্শ দেওয়ার পর আমিত্রু জিহাদ করবার জন্য শপথবদ্ধ হয়েছিলেন এবং এই অবস্থায় তারা নিহত হয়েছেন যারা এই দায়িত্ব নিয়েছিলেন আজ আল্লাহ আপনাদের হাতে তা ন্যস্ত করেছেন আল্লাহ সিদ্ধান্তে আপনারা সামে বিজয় পেয়েছেন শত বছরের জিহাদ আর সাহারাতের ফসল আল্লাহ আপনাদের হাতে তুলে দিয়েছেন এবং এর মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করেছেন মুসলিমদের অন্তর থেকে শ্যাম কখনই মুছে যাবে না প্রজন্মের পর প্রজন্ম অনিমেষ দৃষ্টিতে শ্যামকে নিয়ে স্বপ্ন দেখেছে आ आज चोखर पताा पड़े तम स्वप्न तेरे चोखगुलू केड़े जाए नी। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটি গুরু দায়িত্ব তোমাদের তোমাদের আল্লাহর হেমানদারগণ খেয়ানত করোনা আল্লাহর সাথে ও রাসুলের সাথে এবং খেয়ানত করোনা নিজেদের পারস্পরিক আমানত জেনে শুনে যাদের উপর আল্লাহ আসজিহাদের দায়িত্ব ন্যস্ত করেছেন তোমরাই তাদের মধ্যে অগ্রগামী আল্লাহ তোমাদের এর দ্বারা সম্মানিত করেছেন আর এই সম্মানের দাম হলো যুদ্ধক্ষেত্রে ও জিহাদ ফি সাবিল্লা ব্যাপারে একনিষ্ঠতা এবং দৃঢ়ভাবে এর মূল নীতিগুলো আঁকড়ে থাকা স্মরণ করো সবচেয়ে পবিত্র রক্তের বিনিময়ে এই ভূমি প্রথমবার বিজিত হয়েছিল রাসুল উল্লাহ সাল্ল আলহ্লাম এ সাহবায় কারাম রবিআ এর রক্তের বিনিময়ে মুসলিম জাতি প্রথমবার সাম জয় করেছিল সামলাঞ্ছিত হয়েছিল অমুসলমান জাতি এবার তোমাদের দেখানোর সময় এসেছে শাম ও সামের অধিবাসীদের জন্য মুসলিমদের মর্যাদা ও গৌরব পুনঃ প্রতিষ্ঠিত ও পুনরুদ্ধার করবার সময় এসেছে तई शत्रपुल संख्या देखे भीत होना इार मुख्य युद्ध दिन खालिद बीन वालिद रजी उल्लाह तुआलहू के बला आनी कि देखना ना कि विशाल संख्यक सैन्य अपने बिुदे एकत्रित जब भी खालिद बीन वालिद रजी उल्लाह तुआल हुकें तरह यख्या तेज़ काजे आसि आल्ला पक्षे थकें विजय दान करें अमुसलमान जति आल्लाबुरे के तुम्हारे पाठे हैं तई सूचर शब्द व्यवहार करो तर पर करस्त्र और सम्पद তারা তাদের মুখের ফুটকারের সাহায্যে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায় আর আল্লাহ তার দিনকে পূর্ণ ভাবে বিকশিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করে না জেনে রেখো যে কাফিরদের উপর আল্লাহ তোমাদের বিজয় দিয়েছেন ওরা মিলিতভাবে ওদের লোকদেরকে তোমাদের বিরুদ্ধে করেছে। ওদের সংখ্যা এতই বেশি যে ওদের সংখ্যা এতই বেশি যে যদি তুমি তাকাও তাহলে ওদেরকে সংখ্যায় অগণিত পিঁপড়ের মতো মনে হবে ওরা সুসজ্জিত হয়েছে ওরা প্রস্তুতি গ্রহণ করেছে এবং ওদের হৃদয়ে মানবতার ছিটে ফোটাও নেই কিন্তু আল্লাহ আমাদের মাওলা আমাদের রক্ষাকারী কিন্তু ওদের কোনো মাওলা নেই ওদের কোনো রক্ষাকারী নেই আল্লাহ সুবাহ বলেছেন যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমবত হয়েছে বহু স্বাদ সরঞ্জাম নিয়ে তাদেরকে ভয় করো তখন তাদের ইমান আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর আল্লাহ কতই না চমৎকার কামিয়াবি দানকারী আমরা নিশ্চিত যে যুদ্ধের তীব্রতা এখন আরও বৃদ্ধি পাবে এবং তোমরা তো বিপুল শক্তি ও কঠোরতার অধিকারী কাফেরদের প্রতি এবং আল্লাহর রাস্তায় হত্যা করা অথবা মৃত্যুবরণ করা আমাদের চক্ষুগুলোর জন্য শীতলতা স্বরূপ আল্লাহ আমাদের ও তাদের মধ্যে ফয়সলা নির্ধারণ করে দেওয়ার আগে ইনশাল্লাহ আমরা নিচেষ্ট হব না এবং আমরা ধৈর্য হারাবো না আর আল্লাহ সর্বোত্তম ফয়সলাকারী হে ইসলামের সেনারা এক আঘাতের পর পূর্ণবার আঘাত না করে শত্রুকে কখনো ছাড়বে না আর হতাশা ওদের সম্পূর্ণভাবে গ্রাস না করা পর্যন্ত একের পর এক ফ্রন্ট খুলে ওদেরকে ব্যতিব্যস্ত করে তোল সময়ের ব্যাপারে সতর্ক হও কারণ শত্রুর মুখোমুখি হওয়ার আগেই সময় তোমাদের শত্রুতে পরিণত হয়েছে সতর্কতা আর ভয়ের মধ্যে পার্থক্য করো ভীতু ব্যক্তি শত্রুকে হত্যা করার চাইতে নিজের জীবনকে বেশি প্রাধান্য দেয় আর তাই পেছনে বসে থাকা লোকদের সাথে বসে থাকাই তার জন্য অধিক মানানসই কিন্তু সাহসী ও শক্তিমান ব্যক্তি জানে কখন অগ্রসর হতে হয় এবং কখন পিছোতে হয় যতটা ভালোভাবে সে তার নিজেকে চিনে এর চেয়ে বেশি সে তার শত্রুকে চিনে যখন তাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হয় সে প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে আর যদি তা সম্ভব না হয় তাহলে তার কাছে যা আছে তাই দিয়ে সে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করে রাসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম তো খেজুরের ডাল দিয়েও একটি দলকে প্রস্তুত করেছিলেন সে হলো শক্তিমান ব্যক্তি যে তার শত্রুর প্রতি কঠোর আর তার সঙ্গীদের প্রতি কোমল চূড়ান্ত আঘাত হানা ছাড়া তারা কখনো কোনো কারণে সে তার তরয়াল খাপমুক্ত করে না আবার যখন সে বিজয় হয় তখন সে প্রতিশোধ নেয় না এবং কাউকে অপমানিত না করতে সে চেষ্টা করে সে বিপদের সময় পিছু হটে না আর লোভের সময় মানে গরিমা বিতরণের সময় অগ্রগতি হয় না সে চিন্তা করে এবং নিজের চিন্তা প্রকাশ করে কারণ চিন্তা ছাড়া তরবারি তার নিজ মালিককেই হত্যা করে শত্রু তর বাড়ি দ্বারা যতটা পরাজিত হয় তার চাইতে বেশি পরাজিত হয় সুচিন্তিত কৌশলের কাছে যে ব্যক্তি সাহসী ও শক্তিমান সে কখনো বিশ্রাম নেয় না কারণ সে জানে শত্রু এক মুহূর্তের জন্যও কাতাদের কাজ বন্ধ রাখছে না আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে তার শত্রুর হৃদপিণ্ড ছিঁড়ে বের করে এনে তাকে সন্ত্রস্ত করে তোলে সে হলো এমন এক দুঃসাহসী অভিযাত্রী যে বিপদে ভয় পায় না বরং আগ বাড়িয়ে তাকে ঝাঁপ দেয় সে হাসি মুখে মুসলিম বিলিয়ে দেয় তবে সে একজন উত্তেজনা অন্বেষণকারী হটকারী ব্যক্তি নয় যে কিনা নিজের উত্তেজনার খাতিরে উম্মার কল্যাণকে বিসর্জন দেয় সে নিজের শক্তি শক্তিমত্তাকে নিজের বিভ্রান্তির কারণ হতে দেয় না এবং সে তার শত্রুকে কখনো ছোট করে দেখে না সে তার সঙ্গে যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি একজন অকৃত্রিম আন্তরিক বন্ধু আর তার শত্রুদের ও পরি শত্রুরা তাদের ইচ্ছা মতো তাকে যুদ্ধে টেনে আনতে পারে না বরং সে তার পছন্দনীয় সময়ে তার শত্রুকে যুদ্ধে টেনে আনে যখন সে আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয় তখন সে নেত্রের মতো আরো বেশি শক্তিশালী ও হিংস্র হয়ে উঠে মুসলিমদের সম্মান ও তাদের পবিত্র ভূমির ব্যাপারে সে গভীর গিরাহ অনুভব করে যখন মুসলিমদের রক্ত প্রবাহিত হয় তখন তার सरिया अनुला मेने बोध कलिया सीधान मेने मुजाहिद भाइरा যদি প্রতিটি বিষয়কে উপযুক্ত স্থানে রাখা হয় তবে ও শক্তি দয়াশীলতা আর কোমলতার জন্য দুর্গস্বরূপ যদি মুজাহিদগণের হৃদয় থেকে সব দয়া মায়া হারিয়ে যায় তবে তারা হিংস্র জালিমে পরিণত হয় আর যদি তাদের মাঝে কঠোরতা ছাড়া শুধু দয়া থাকে তবে তারা অসতর্ক ও দুর্বল হয়ে পড়ে তাই দয়ের স্থানে কঠোরতা প্রদর্শন হল ভ্রান্তি ও কলুষতা এবং কঠোরতার স্থানে দয়া প্রদর্শনতা কুমলতা ও কঠোর পার্থক্য করার জন্য উদাহরণ হল আল্লাহ যে সিও ধর্ম থেকে ফিরে যাবে অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনম্র হবে এবং কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর হবে তার আল্লাহর জিহাদ করবে এবং হবে না। এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহা জ্ঞানী হে আল্লাহ আমাদেরকে মোমিনদের প্রতি কমল ও কাফেরদের প্রতি কঠোর বানিয়ে দিন হে আল্লাহ আমাদের শক্তি ও সংহতি বৃদ্ধি করে দিন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন হে আল্লাহ এ কিতাব নাজিলকারী হে মেঘ সমূহ পরিচালনাকারী এ আহাবের পরাভূতকারী শত্রুবাহিনীকে পরাভূত করে দিন এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন ইয়ারব আমাদের গুণাসমূহ মাফ করে দিন আমাদের ত্রুটি ও সীমালঙ্ঘনগুলো ক্ষমা করে দিন আমাদের পাগুলোকে দৃঢ় করে দিন আর কাফেরদের উপর আমাদের বিজয় দান করুন সালাদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপর এবং তার পরিবার ও সাহাবার আদি আল্লাহ তালহুয়ের উপর সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি জগৎসমূহের ছত্র অধিপতি রব্দ